উহারা একে অপরের নিকট কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করিতেছে সেই সংবাদ বিষয়ে যে বিষয়ে উহাদের মধ্যে মতানৈত্য আছে কখন উনা উহাদের ধারণা অবাস্তব উহারা শীঘ্র জানিতে পারিবে আবার বলি কখন না উহারা অচিরেই জানিবে আমি কি করিনি ভূমিকে শয্যা ও পর্বত কিলক আমি সৃষ্টি করিয়াছি তোমাদের কেড়ায় ও নিদ্রা কে করিয়াছি বিশ্রামিবাসা করিয়াছি রাত্রি কে আবরণ ও জাল আসা এবং করিয়াছি দিবস কে জীবিকা আহরণের সময় ও বই না ফুম দাদা আর আমি নির্মাণ করিয়াছি তোমাদের ঊর্ধ্ব দেশের সুস্থিত সপ্ত আকাশ এবং সৃষ্টি করিয়াছি প্রজ্বল দ্বীপ এবং বর্ষণ করিয়াছি মেঘমালা হইতে প্রচুর বাড়ি যাহাতে তদ্বারা আমি উৎপন্ন করি শস্য উদ্ভিদ وَجَنَّاتٍ الْفَافَا أُغْنُى شَنِ بِشْتُ الْعَدَال إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا نِشْචয় নিদ্দিষ্ট আছে বিচার দিবস يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا শেইদিন শিংগাই ফুটকর দেয়া হইবে এবং তোমরা দলে দলে সমাগত হইবে وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ ফলে উহা হইবে বহু দ্বার বিশিষ্ট এবং চলমান করা হইবে পর্বত সমূহ ফলে সেইগুলি হইয়া যাইবে মরিচিকা ইন্ন নিশ্চয় জাহান নাম উৎপাতিয়া রহিয়াছে সীমা লঙ্ঘনকারীদের প্রত্যাবর্তন স্থল সেখানে উহারা যুগ যুগ ধরিয়ে অবস্থান করিবে সেখানে উহারা করিবে না সত্য না কোনো পানীয় ফুটন্ত পানি ও পুচ ব্যতীত এই উপযুক্ত প্রতিফল انهم كانوا لا يرجون حسابا وركفوا فنه حسابا رشقাকৃতنا وكذبوا باياتنا كذاب وغرا ضرতার সঙ্গে আমার নির্দেশনাগুলি অস্বীকার করিয়াছিল وكل شيء احصيناه كتابا সবকিছুই আমি সংরক্ষণ করিয়া আছে লিখিত পাবে فذوقوا فلن نزيدكم الا عذابا অতঃপর আমি তো তোমাদের শাস্তি শুধু বৃদ্ধি করিব মু কি তো আছে সাফল্য উদ্যান দ্রাক্ষা সমবয়স্ক উদ্ভিন্ন যৌবনার তরুণী এবং পুণ্য পানপাত্র। সেখানে তাহারা শুনিবে না অসার ও মিথ্যা বাক্য ইহা পুরস্কার যথোচিত দান তোমার প্রতিপালকের রবিহিতা যিনি প্রতিপালক আকাশ মন্ডলী পৃথিবী উভয়দের অন্তর্বর্তী সমস্ত কিছু যিনি দয়াময় তাহার নিকট আবেদন নিবেদনের শক্তি তাহাদের না। থাকিবেনা সেই দিন রুহ ও ফিরিস্তাগণ সারিবদ্ধভাবে দাঁড়াইবে দয়াময় যাহাকে অনুমতি দেবেন সে ব্যতীত অন্যরা কথা বলিবে না এবং সে যথার্থ বলিবে এই দিবস সুনিশ্চিত অতএব যাহার ইচ্ছা সে তাহার প্রতি বালকের স্মরণাপন্ন হোক আমি তো তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করিলাম সেই দিন মানুষ তাহার কৃত প্রত্যক্ষ করিবে এবং কাফির বলিবে হায় আমি যদি মাটি হইতাম